আইসা রাজি আলাহ বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সঙ্গে এক যুদ্ধ সফরে গিয়েছিলাম আমরা যখন বায়দা জাতুল তখন আমার গলার হাড়টি গলা হতে ছিঁড়ে পড়ে যায় হাড়টি খোঁজার জন্য নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম সেখানে অবস্থান করেন এজন্য সাহাবিগণও তার সঙ্গে সেখানে অবস্থান করেন সেখানে পানি ছিল না এবং তাদের সঙ্গেও পানি ছিল না তাই সাহাবিগণ আবু বাকর রাজি আল্লাহ তু আল্লাহ্ন নিকট এসে বললেন আপনি কি দেখছেন না আয়সর আদি আল্লাহ তাল্লাহা কী করলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম এবং তার সঙ্গে সাহাবিগণকে এমন স্থানে অবস্থান করালেন যেখানে পানি নেই এবং তাদের সঙ্গেও পানি নেই তখন আবু বকর রাজি আলাহুতাল্ আমার নিকট আসলেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম আমার উরুর উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন তিনি আমাকে বলতে লাগলেন তুমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে এবং সাহাবিগনকে এমন এক স্থানে আটকিয়ে রেখেছ যেখানে পানি নেই এবং তাদের সঙ্গেও পানি নেই আয়সার রাজি আলাহ তাল্লাহা বলেন তিনি আমাকে অনেক বকাবকি করলেন কি তিনি হাত দ্বারা আমার কোমরে খোঁচে মারতে লাগলেন আল্লা রসুল সাল্লাহ আলাই আমার উরুর উপর মাথা রেখে ছুঁয়ে থাকার কারণে আমি নড়াচড়াও করতে পারছিলাম না এমনি পানি না থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সকাল পর্যন্ত ঘুমন্ত থাকলেন তখন আল্লাহ তাল্লাহ তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন এবং সকলেই তায়াম্মুম করলেন উসাইদ ইবনু হুজাই রাজিল্লাহ তু আল্লাহ্ন বলেন হে আবুবকর রাদিল্লাহ তু আলাহন এর পরিবারবর্গ এটা আপনাদের প্রথম বরকত নয় আয়শা রাজু তালানহা বলেন অতপর আমরা আমরা সে উটটিকে উঠালাম যে উটির উপর আমি সাওয়ার ছিলাম আমার হারটি তার নিচে পেয়ে গেলাম